بسم الله الرحمن الرحيم بارোনクル নামায় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু Asalamualaikum warahmatullahi wabarakatuh Alhamdulillah rabbil alamin was salatu was salam ala sayyidil mursalin nabiyana muhammad wa ala alihi washabi ajmain amma ba'd আন নাবী হুরাইরা তা রাদিয়াল্লাহু আনহু আন্না নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল ইযা কুমতা ইলা সলাতি ফাসবিগিল উযু সুম্মা ইস্তাক্ববিলিল ক্বিবলা ফাকাব্বির সুম্মা ক্বরা মা তায়assara মা'আকা মিনাল কুরআন সুম্মা রাকা'আ হাত্তাতাতমা'ইনা রাক'ইয়ান সুম্মা ফাহাতাতাতাদিলা কায়িমান সুম্মা সাজুদ ফি সহরাফজারিজ বেসন ন হুফি হদি রেফা রাফা আহমন হতম নাকিম সুলবাহাউদ্দিন হদি রেফা রাফ ফ্ল ফিল্লা কবহুল কিতাবান বে ম আল্লাহ পাখের সমস্ত প্রশংসা সালাদ এবং সালাম নাজলফিউ নবী সালের উপর আজকের দর্শের বিষয়বস্তু হাদিসে হচ্ছে নামাজের নামাজের পদ্ধতি সালাদ কেমন করে সম্পাদন করবেন এর তরিকা এর নিয়ম নীতি পদ্ধতি এ সম্পর্কে লেখক বেশ কিছু হাদিস নিয়ে এসছেন আর হাদিসগুলি বেশ বড় রয়েছে দেখা যাক এক দুটি হাদিস নিয়ে হয়তো আলোচনা হবে আল্লাহ পাক ফখরাবুল্লাহ আলমাদেরকে সালাত নামাজ শুদ্ধ করার তৌফিক দান করেন নবী কারিম সাল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক বাতলানো পদ্ধতি মোতাবেক নামাজ আদায় করার তৌফিক যেন দান করেন নামাজ তৌহিদের পরে আকিদা শুদ্ধ করার পরে শির্কিদাত মুক্ত হওয়ার পরে সবচেয়ে বড় এবাদত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 এসব লোকেরা যারা এসব কথা বলে বাড়ায় তাদের অধিকাংশ লোকের নামাজটাই শুদ্ধ নাই সে নামাজ নবী করিম সাল্লা ইসলামের নামাজের মতো নামাজ পড়ার তো ঠিক হয়নি এই জন্য বড় একজন আলেম মক্কাতুল মোক্করমার কোন এক সময় লিখেছেন যে যারা এই ইসলামের রাজনীতি রাজনীতি করছে তাদের প্রথম নিজের শরীরের ওপর দেহের ওপর इसलम कायम करवाचित एक मत दिन उचित पांच नामजे एक दिन, उपर, उपर, उपर, दिन कर नामजे एक क्षेत्र एक मत दिन करते विश्वर ओपर देशर ओपर जरूर दिन कायम कर शुद्ध मौखिक कथा को दिन वस्तवये এই জন্য নামাজের বিষয়টিকে অত হালকা করে নেবেন না যার নামাজ ঠিক হয়েছে তার সবকিছুই ঠিক হবে যার নামাজ পূর্ণ হয়েছে তার সবকিছু পুরো পাঁচ অক্টো পড়ে না এর পেরো নামাজ ঠিক হয়নি নামাজ পড়ে কিন্তু নামাজের যে সব অজীব রয়েছে শর্ত রয়েছে মসজিদে গিয়ে নামাজ জামাতে আরে করতে হবে তা করে নামাজ হয়তো পাঁচই পড়ে কিন্তু মাঝে মধ্যে ঘরেও পড়ে নাই নামাজ ঠিক হয়নি নামাজ হয়তো পড়ে পাঁচক তুই পড়ে আর মসজিদ গিয়েই পড়ে কিন্তু নামাজ নবী করিম সাল্লি সাল্লামের তারিখা মোতাবেক পড়ে না যেভাবে নবী করিমস্লামাজ পড়েছেন এবং নামাজ আদায় করতে বলেছেন সল্লু কামার আসল্লি তোমরা সলাত আদায় কর নামাজ পড়ো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখলে ওইভাবে আদায় করে না যদি বলা হয় সেই হাদিসের সামনে দুর্বল জৈফ হাদিস নিয়ে এসে পেশ করে এটা যদি তাদের একটু ভালো অবস্থান হয় যে হাদিস সম্পর্কে কিছুটা নলেজ আছে তখন সহিদ এর বিকৃতি ঘটায় বা উপেক্ষা করে জয়ীবদুর্বল হাদিস সামনে পেশ করে আর না হইলে রসল সালামের সামনে সহি হাদিসের সামনে তার আলে মালামদের কথা ইমামের কথা মজাবের কথা পেশ করে যেটা আমাদের মজাবে নেই এর চেয়ে তো বড় গুমরাহি কি আছে যে সঈদুল মুরসালীম মোহাম্মদ সাল্লি সাল্লামে নামাজের সামনে অন্য কারো নামাজ পেশ করে अथवा बुजुत सही हादसे नामज पढ़ी करवलम्बन करें जेटा कर आनी जेटा से ठीक और मन कर उदारता हईल ये उदारता हल ना खेानतरा हईला आपनी हकटा के हक बोलें भूल्ट के भूलें इतना अमानत ख्या कर उदार शुद्ध कर तरिका सम्पर्थम हदीसटी बोल मारामे रही बोला हदिशार बर्णनाकारी आबूहर তিনি বলছেন যে নবী করিম সাল্লাম বললেন এই হাদিসটা বিশেষ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যার সাথে ঘটনা ঘটেছিল তাকে এইভাবে সম্বোধন করে বলেছিলেন কি বলেছিলেন কাল বললেন নবী সাল্লাম এদা কুমতা এলা সালাত যখন নামাজের উদ্দেশ্যে তুমি দণ্ডাইমান হবে নামাজে দাঁড়াবে তখন তুমি অজুকে পূর্ণরূপে করো অজু করতে শুধু বলা হয়নি যে করে পূর্ণ সর্বনিম্ন পূর্ণতা হচ্ছে যে উজুর অঙ্গগুলি ঠিকভাবে ধুয়ে নেওয়া ধোয়ার অঙ্গগুলি আর মাসার অঙ্গ পুরোপুরি মশা করা এটা হচ্ছে সর্বনিম্ন পূর্ণতা আর কামেল পূর্ণতা নয় আপনি এক একটা অঙ্গ এক একটা অঙ্গ ধোয়ার অঙ্গ গুলি তিনবার করে ধুইবেন আরো যেসব অজুর সন্ন্যাত মুস্তাহাব রয়েছে সেগুলি খেয়াল রাখবেন ইসমিল্লা দিয়ে শুরু করবেন অজুর শেষে আপনি কেন শাহাদাত পড়বেন আর তারপরে ধোয়া পড়বেন আল্লাহাম বললেন তাহলে নামাজের জন্য প্রমাণিত হল নামাজে দাঁড়ালে ওজু সম্পূর্ণ করুমস্তকিল কিবলা তারপরে তুমি কিবলামুখী হ তাহলে এতে আসলো কেয়ামের কথা দাঁড়ানোর কথা দাঁড়াতে বললে দাঁড়াইতে হবে কুমতাই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 সেগুলি দাঁড়িয়ে নামাজ যদি পড়তে পারেন আর বসে পড়েন হবে না হবে না হবে কিন্তু অর্ধেক হবে না আমরা বলতাম কিন্তু নবী করিম সাল্লা সাহেব থেকে বার্লামের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে সলাতুল কাইতে সলাতুল কাই যে বসে নামাজ পড়বে তাই তার নামাজ হচ্ছে অর্ধেক নামাজ দাঁড়ানো ব্যক্তির এই ধরনের হাদিস গুলি রয়েছে যার ফলে সন্ন্যত নামাজ আর ফরজ নামার জন্য দাঁড়াইতে পারলে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে আল্লাহ পরে কেন বলেছেন কেমের কথা আল্লাহর জন্য অনুগত হয়ে দাঁড়িয়ে যাও সুতরাং বসে নামাজ হবে না যে ব্যক্তি দাঁড়াতে পারবে যে ব্যক্তি ওই রকমে যেই ব্যক্তি শুয়ে নামাজ পড়তে পারছে হাতের ইশারা করতে পারছে ইত্যাদি সালাম ফিরতে পারে সেই ব্যক্তি চোখের ইশায় নামাজ পড়লে হবে না কিন্তু दाड़ाते बसते हिलाते चोर इशारा चोखारा चोट ना अंतर जगह अंतर जगह सेंस आते नवज फरज आई तरह नवज फरज आज তার কলবে হৃদ তার হ্যাঁ এখন আমি কে আমি কে অবস্থায় যেগুলি পড়া উচিত রঘু থেকে উঠলাম শেষ দে আছি প্রথম শেষদার শেষদার মাঝখানে আছি দ্বিতীয় শেষ আছি এখন তা আছি ইত্যাদি ইত্যাদি তাহলে এই পাঁচক নামাজ কত গুরুত্বপূর্ণ লোক দাঁড়াইতে পারে না বসতেও পারে না শুইতেও শুয়ে নামাজ পড়তে পারে না হ্যাঁ চোখের ইশারাও করতে পারে না যতক্ষণ পর্যন্ত হুশ আছে কিন্তু হুশ নেই কালাবান সালাসা তিন শ্রেণীর মানুষের ওপর থেকে আল্লাহ পাকের ফরজ যে আদেশ নিষেধের কলম উঠিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে একজন যে ব্যক্তি অচেতন বুঝে না কিছু তার এক রকম হচ্ছে নাইম ঘুমন্ত ব্যক্তি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 আমরা এইদিকে প্রস্তুত হয়ে আছি সাল্লাহ আলিয়া সাল্লামের যখন জেহাদের ময়দানে আহ সলাতুল খৌফ শিক্ষা দেওয়া হলো কোরআন একমির আয়াতি মর্মে রয়েছে আর অনেকগুলি হাতির সবচেয়ে বেশি হাতি সেই ক্ষেত্রে আবু দাওয়াদের রয়েছে সেখানে যুদ্ধ চলা অবস্থায় চলছে অস্ত্র মারছেন না হয়ছেন অবস্থায় সে অবস্থায় নামাজ নামাজ পড়তে হবে টাইম পার না বাজারে কাজা অফিসিয়াল কাজে নামাজ গাজা ডিউটিতে নামাজ গাজা এইসব ইসলামে নেই হ্যাঁ যাই হোক তো নামাজ এত গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় এটা আমাদের বুঝা উচিত নামাজ ছাড়া আসলে ইসলাম নেই নামাজ ছাড়ার দিন নেই তার দিন নেই ব্যক্তি আমল তো করল নামাজ পড়লো নাই নামাজ পড়লো কিন্তু আমার নির্দেশ অনুযায়ী সেই নামাজ সেই সলা হইল না আমার তারিকা মুখ আদর্শ মোতাবেক সেই সলা হইল না ফরুন সেই নামাজ সেই রোজা সেইগি সেই করা সেই করবেন সুতরাং হবে যারা নামাজ পড়েছে কিন্তু নামাজের কোনো নেকি পাবে না প্রতিদান পাবে না বেনামাজিদের মতো পাকের আজাবের সম্মুখীন হইতে হইতে হবে আমাদের হেফাজত করেন সুতরাং আমি বলছি এমন বুখারির কথা তো বলছি না তাহলে বলা হইতো এমা বাবুফা আমি পড়বো আপনি পার্থক্য কথা তিনি এমা বলতে পারতেন হ্যাঁ আমি যদি বলতাম আর কারো কথা তাহলে বলতাম সাল্লাহ যাকে রাসুল করে মেসেজ দেওয়ার জন্য পেগাম বাহক করে পাঠাইলেন এইভাবে নামাজ শিখাও তার মতো নামাজ পড়ো তার সামনে আপনি আমাকে খুব ভয় লাগছে যে তোমাদের উপর আকাশ থেকে কখন পাথর বর্ষণ হতে পারে তোমাদেরকে বলছি কালা রসুল আল্লাহ রসুল বলেছেন তোমার বলছে বলেছেন তাহলে নবী কেরিসের সালাম যদি অবাক রোমার কথা পেশা এত বড় অপরাধ হয়েছে ভয় লাগছে কি জানি তোমাদের পাথর বর্ষিতে পারে তার রসুল্লাহ আসালাম নামাজের সামনে যদি কেউ হানাফি নামাজ পেশ করে সাফে মালিকি হামবেলি নামাজ পেশ করে তাহলে তার না কি হতে পারে আল্লাহ হেফাজত করে বলছেন নবী করিম সালিকে তহরিমা বা তকবীর তকবীর বলে আর আমার দেশের মানুষরা উর্দু বাংলা তকবীরা বলে যেটা দিয়ে যে তকবীর দিয়ে নামাজ শুরু হয় প্রথম হচ্ছে তকবীর তাহরিমা সোম্মা মা তাই তারা মা কামাল কোরআন পাঠ করু যা সহজ সাধ্য হয় তোমার সাথে এই অংশটাকে একদল নিয়ে নিল অধিকাংশ অলামাই একদল নিল আর বললো যে তাহলে বোঝা গেল যে সুরাফা ইহা কারোর জন্য ফরজ নাই এরকম নাই জন্য ফরজ নাই ফরজ অজিব দিল পার্থক্য করে একি কেউ নামাজ পড়েছে জামাত নাই একা তো বলছে তোমার জন্য ফরজ বা রকম নয় তোমার জন্য অজীব ফরজ অজিব দিল পার্থক্য করে আর মুক্তি তুমি না তুমি না এই এই আমাদের সামনে ওই অংশটুকু আসছে যেহেতু আলোচনা এখানে চলেছে সেজন্য শোনাই ওয়ালি আবি দাউদ শেষখানে যে বিভিন্ন সূত্র থেকে সনদ থেকে অম্মুল কোরআন হচ্ছে সুরা ফাতেহার একটি নাম আল্লাহ আর যা আল্লাহ চান তারপরে যা আল্লাহ চান যে কোনো জায়গায় থেকে পড়ো তাইলো মা কামিন এই লোকটিকে যেই লোকটি নামাজে ভুল করেছিল তাড়াহামা করেছিল মুসিয়া সাল্লাদ যার নাম ছিল খাল্লাদ সামনে যে হাদিসটা হাদিস প্রমাণ করে তারপরে আরেকটা কথা বাস্তব সত্য যে কোরআনে সুরা সুরাফাতে চাইতেও বেশি ছোট সুরা আছে সুরায় আসর সুরায় হ্যাঁ এখলাস কোনটা সুরা আগে মুখস্ত করে বুঝছেন না সুরাফাতে আগে মুখস্ত করে নিউ মুসলিম একটা মুসলমান হচ্ছে আপনার আশেপাশে আছে প্রথম কলেমা পড়লে কোন সুরাটা প্রথম মুখস্ত বা করে সুরাফা সবচেয়ে সহজ এই জন্য যেই হাদিস আবু দাউদ্ সুতরাং সুরাফাতে পড়া অজেব শুধু নয় যারা অজেব আর ফরোজে পার্থ করেছেন রুকুন ফরোজ এ ছাড়া নামাজ হয় না এমামের নামাজ হয় না नामादिर हाँ किनते जोहर नाम आशा नाम चार चार आठ रही तीतुर आका शुनि नई रही এসার তৃতীয় চতুর্থ রাখাতে কি শুনছেন কয়েক হলো এগারো রাখাতে যে নীরব মনে এমন আপনিও কিছু পড়লেন না কি শুনছেন যে আপনি এখানে সুরাফাতহা পড়ছেন না আর বলছেন নামাজ আপনার হবে অথচ আলী সাল্লামের এত প্রসিদ্ধ হাতি এমন কোন হাতি সেই কিতাব নেই যাতে নামাজের বিবরণ এটা পেশ করা হেলাহ যে সেরা পড়ে তার নামাজই নেই আর যারা মনে করেন যে ওয়াজেব আয়াত পেশ করে দিল আল্লাহ বলছেন যে কোরআনে যা সহজ হয় তা পাঠ করা আর ওটাকে নিয়ে এসে নামাজের সাথে আলী হারাত আল্লাহর আব্দুল আলমিন এই তাহাজুদের কথা বলতে গিয়ে তারপরে বলছেন যে তাহাজুদের নামাজে যেটা সহজ সেটা পাঠ করা সুরা ফাতে পাঠ করে নেওয়ার পরে যেখান থেকে সহজ হয় জন্য ছোট ছোট সুরা দিয়ে তাহাজ পড়া সহজ সুরায় পড়েন বড়ো সুরা মুখস্থ আছে বড় সুরা পড়েন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়ে এইটা হচ্ছে সুরা মুজাম্মেলের বিষয় বস্তু হ্যাঁ ওই আয়াত পেশ করে দিয়ে আমি পেশ করে দিয়ে নামাজ ফিট করে দিয়ে বললেন যে এম জন্য ফরজ থাকলো না এক আগে জন্য ফরজ থাকলো না কি ফরজ তাদের কাছে বলছে যে কোনো জায়গাতে ছোট আয়াত হলে তিনটি আয়াত আর না হয় তার সম একটা আয়াত হইলেই চলে সুতরাং যদি তাদের কাছে কোন ইমাম সাহেব মসজিদের নামাজে আল্লাহ আকবার বলার পরে বরং তাদের তো আল্লাহ আকবর লাগে না জানেন না জানেন না কি লাগে ফার্সি তো চলে আল্লাহ বুজুরুগ বার্তার আস্ত এটা বললেও চলে অথবা আল্লাহ আজম আল্লাহ আজল হ্যাঁ রহমান মাদ্রাসা ফারিক দারিক আছে কি না ফেদার ফেকার খেতে আল্লাহ আজল আল্লাহ আজম আল্লাহ জলিল আল্লাহ কবির আল্লাহ আজিম এরকম আল্লাহ খালেক আল্লাহ রাজেক বলে দিলে সারা জীবন ধরে নবী সাল সাহাব আর আল্লাহ আল্লাহ কবিরও পড়েনা কোথা থেকে নামাজ শিখেলেন যে আজম আর আজল আর দিয়ে চলবে নামাজ আর ফার্সি দিয়ে চলবে ফার্সি দিয়ে তো তকবির দেওয়া চললো সুরা ফা দেহা পড়া চললো কিন্তু জুমার খুদ্ চললো না বড়ই দুঃখের বিষয় হ্যাঁ ঈদের খুঁদ চলল না খুদ আবার মন্ত্র হইতে হবে আশ্চর্য কথা কথা হইল নামাজের বাইরে জুমার ক্ষুদা হচ্ছে ঈদের ছাড়া বাংলা ভাষায় আবার ফার্সিতে পড়েছে নোরলারে নেই ফেকার কিতাবে নেই আবুহানি রাতিল ফার্সি এতে एम बगानी फराम फार्सिषा के लाइज कर खुदवार खेत खुदवार खेत ना करेसोधन कर मानुष के मानस किसान शिखुक शिक्षित लोक पैसा वाला लोक छाड़ा ईद छाड़ा अपन वज सुनते आसब ना ইসলামিক সেন্টারে আসবেই না সুতরাং তাদেরকে কিছু দিন শিখান না হলে এরা জাহেল থেকে যাবে আর অসৎ নেতৃত্ব বাড়বে দেশে সাল্লা সাল্লাম বলছে তোমার কাছে যা সহজ হয় তা পাঠ করো সহজ হয় মানিসাতে সবচাইতে বেশি সহজ আর এর ব্যাখ্যা আবু দাউদ্দ রয়েছে অম্ম কিতাব পাঠ করতে হবে সুম্মার কাহাত রাখেন অত রুকু করো আর রুকুতে তুমি রুকু করো তা রুকুতে গেলেন আর উঠলেন রকম নামাজ হবে না এইরকমই পড়েছিল ওই লোকটি যে লোকটি তিনবার করে নবী করিম সাল্লামের নির্দেশে ফিরে যাচ্ছেন আবার নামাজ পড়ছেন ঘটনা জানেন না জানেন না জানেন তো না ওই লোকটির ঘটনা আসলে লোকটা প্রথম আসলো মসজিদে নামাজ হয়ে গেছে আসলো আসার পর খুব তাড়াতাড়ি করে নামাজ পড়লো রুকু উঠে যাই উঠি ধারায় আবার রুক রুক উঠে শেষ দা পাখি ঠক্কর মারানোর মতো নামাজ পড়লো তাড়াতাড়ি করে সালাম ফিরে এসে সালাম দিচ্ছে সালাম আলাইকুম আরিমে যাও ফিরে যাও ফা সালে নামাজ পড়ো ফাইন না করলাম সাললে তুমি নামাজই পড়নি যদি নামাজ আধা আধি হইতো মোটামুটি শুদ্ধ হয়ে যেত বলতেনি ওর জ্ঞান মোতাবেক চেষ্টা করেছে আবার ফিরিয়ে দিলেন যাও ফিরে আসো আবার নামাজ পড়ো তিনবার নামাজ পড়লো তারপর আবার সালাম দিচ্ছে কি বলছেন জানিনা ইয়ার শিখিয়ে দেন তখন নবী বলেছিলেন এম তাই যখন নামাজে দাঁড়াবে সুরা পাঠ করো সুম্মার্কা তারপর রুকু করো হাত্তা তাই রা রুকুতে ইত্যাদি থাকো ফা তারপর রুকু থেকে উঠো হ্যা রুকু থেকে উঠাই যথেষ্ট নাই এমনকি তুমি সোজা হয়ে যাবে হাতমানোজা হয়ে যাবে সোজা হয়ে দাঁড়াবে চোদ্দে প্রত্যেকটি অঙ্গে সোজা হয়ে যাওয়া যাওয়া প্রত্যেকটি হাড়ের জোড় আপন আপন জায়গায় পৌঁছে যাওয়া হাত্তা করলো ফাকার এলামা কানি নামের সামনে আবু হোমাদ সাহেদের হাদিস আসছে তারপরে শেষ দা করো হাত তুমি ইতমিনানের সাথে থাকো প্রশান্তি সাথে আরামের সাথে তারপরে মাথা উঠাও হাতমাই আরো আবার দুই শেষদা হাতা তাতমাই সাজেদান আবার ইতমিনানের সাথে এক রাত শিখিয়ে দিলেন আর বললেন যে তারপরে এই রকমই করো তোমার সমস্ত নামাজ মানে রাকাতে। একমাত্র একটা জিনিস করবেন সেটা হচ্ছে অন্য দলীয় দ্বারা প্রমাণিত যে তকবীরে তাহারিমা প্রত্যেক রাকাতে নেই প্রথম রাখাতে তাকবির এ তাহারিমা প্রত্যেক নামাজে একবার তাকবিরে তাহারিমা তাই না আর বাকি যতগুলি বয়ান করা হলো সেগুলি প্রত্যেক রাখাতে রয়েছে আর এমাম আহমদ এমাম বোখারি এদের বোখারি শব্দগুলি সেই বোখারি থেকে নেওয়া হয়েছে সনদে তার মানে যেই সূত্র দিয়ে যে বর্ণনাকারীর মাধ্যমে বা যেই বর্ণনকারীগুলির মাধ্যমে এমাম মুসলিম নিয়েছেন হাদিস ওই মাধ্যমে নিয়েছেন এমাম ইবনে মাজা মাসা আল্লাহ কি আপনার বাড়িতে শৈতান বাস করবে ফেরেস্তা আসবে না সে তারা কে চান যে বাড়িতে শৈতান রাখবো ফেরেস্তাকে রাখবো না আছে কেউ কিন্তু বুঝেন না বুঝাও বুঝেন না বা জানার চেষ্টা করেন না বাড়িতে শয়তান বাস করবে রহমতের ফেরিস্তা থাকবে না এই রকম আসলে আর কতবার বাড়িতে এটা আপনার জন্য দুনিয়ারও ক্ষতিকর আর দিনেরও জন্য ক্ষতিকর আপনার দুনিয়াও খারাপ করে যেখানে জিন শয়তান থাকবে সেখানে শেহর জাদু ইত্যাদি বান আর বহু বহু রকম বালা মুসিবত আসতে পারে হ্যাঁ তুমি প্রশান্তির সাথে ধীর স্থিরতার সাথে দাঁড়াবে তার দাঁড়িয়েও ইতমেনের সাথে থাকতে হবে এমন না যে দাঁড়াইলেন আর তারপরে বেশ চলে গেলেন রুকুর থেকে দাঁড়ালেন তারপরে চলে গেলেন অথবা প্রথমবার দাঁড়ানি খুব তাহাতে নামাজ পড়ছেন সুরাফাতে পড়তে পারে আপনার বিছনে। এই রোগ এখানকার জাহেল নামাজে রয়েছে এখানকার মূর্খ লোকগুলিকে নামাজ পড়তে দেখলে আমাদের দেশি নামাজ মনে আসে দেশি নামাজ দীর্ঘদিন ধরে দেখতে পাই হ্যাঁ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 আর এই রকমাদ আহমদে রয়েছে আরো অন্য ভাষায় ফা হাত ইজাম তোমার পৃষ্ঠ দেশকে পিঠ বলা হয় এই যে মেরুদন্ড এই কে কি করো সোজা করো एमक सम हाड़ हाड़ी गायगरे चले जा फिर आजमेर बहुबन हम एजाम हाड्डी गुल हाड़ गो जान आपन जैगे फिर आस सोजा हो जाए নির্দেশ দিয়েছেন যেভাবে আল্লাহা কি করেছেন নির্দেশ দিয়েছেন আল্লাপা কিভাবে নির্দেশ দিয়েছেন আগে পা দোয়ার কথা বলেছেন আগে মুখমন্ডল দোয়ার কথা বলেছেন আগে মুখমন্ডল বলেছেন তারপরে হাত কনুই পর্যন্ত বলেছেন তারপরে মাথার মাসের কথা বলেছেন তারপরে তারপরে পা ধোয়ার কথা বলেছেন তাই না এটাই তো আল্লাহ নির্দেশ এই তরতিপে এই সিরিয়ালে তাহলে যদি কেউ ভূত পা দেয় যে গোসল করলে আর উজুর প্রয়োজন নেই আরে গোসুল করলে সাধারণত মাথায় পানি ডালে তাহলে মাথার মাসের কাজটা প্রথম করলো তরতিবের উল্টা হয়ে গেল না যদি উজু করে নিয়ে থাকেন তাহলে সেই উজু ঠিক আছে কিন্তু উজু না ডাইরেক্ট গিয়ে আপনি দিলেন পানিতে ডুব লাফ দিয়ে আপনি পুকুরে বা নদীতে পড়লেন তো পাটা প্রথম ভিজলো তা থেকে শুরু হইলো করছেন কারণ এইভাবে যেহেতু উজু করতে হবে পা ধোয়ার আগে মাথার মাসা করতে হবে মাঝখানে উনি আসছেন তারপর আবার বলছেন ওয়ার্জোলা কুমিলাল খা ধোয়ার বিষয় আবার ধোয়াতে ফিরে আসছেন কিন্তু পাই চার নম্বরে তাহলে কামা আমার হল্লা যেভাবে আল্লাহ নির্দেশ করেছেন তারিবের সাথে উজু করতে এই জন্য পঞ্চম ফরজ উজুর হচ্ছে সাথে সাথে আল্লাপাক উজু করতে বলছে ওইভাবে উজু করতে হবে আর যেসব মাঝায় বলা হয়েছে উজুর ফরজ চারটি মুখমন্ডল ধোয়া হাত ধোয়া কনই পর্যন্ত মাথার মাঝে করা পা ধোয়া হ্যাঁ আর চার ভাগে রেখা সেটা ভুল নিঃসন্দেহ তার মানে তাদের কাছে উল্টো পাল্টা উজু করলে কোনো দোষ নেই আগে পাটা ধুয়ে নিল কাদা টাদার লেগে আছে চাষী মানুষ আছে এভাবে উজু হবে না উজু করতে গিয়ে যেন বেশি গ্যাপ না হয় মাঝখানে উজুর দুটা তিনটা অঙ্গ ধুইলেন বা করলেন আর তারপরে আবার একটা টেলিফোন চলে আসলে দশ মে একটু টেলিফোন ধরে থাকলে এই দিকে ওগুলো শুকিয়ে গেছে ফরজ উজুর ক্ষেত্রে ছয়টি ফরজ এটাই হচ্ছে ঠিক চারটি নয় অথবা পাঁচটি নয় কেউ কেউ পাঁচটি বলেছে চরতিক পর্যন্ত ব্যাস তার মধ্যখানে ওইরকম গ্যাপ হইল তাদের কাছে করা অসুবিধা ঠিক নয় যাই হোক दुनिया सामग्री बड़ नहीं अल्लाह छाड़ा এইগুলো আপনি নামাজে প্রবেশ করছেন আর নামাজের মধ্যে ঢুকি কি আবার দুনিয়া মগজে ঢুকবে টাকা ব্যবসা বাণিজ্য নেতা পার্টি জিতব না হারবুল আমার দেশ মহান কারো দেশ মহান কারো পার্টি মহান হ্যাঁ কারো থিউরি মহান এরা মুসলিম না। এরা মুসলিম হইতে পারেনি মুসলিম ওই ব্যক্তি যে ব্যক্তি আকিদাতেও বলবে আল্লাহ হকবর আল্লাহ সবচেয়ে বড় আর কথায়ও বলবে আর কাজেও বলবে আল্লাহ নামাজের মধ্যে রয়েছে রয়েছে। আল্লাহ যখন সবচেয়ে বড় তখন আল্লাহর বিধান সবচেয়ে বড় আল্লাহ পাকের আদেশ নিষেধ আমার জীবন সবচেয়ে বড় আল্লাহ পা দিনের বাস্তবায়ন করা দিন মোতাবেক জীবন গড়া আমার আমার ছেলে মেয়েদের আমার পরিবার সবচেয়ে বড় বিষয় আমার এটা হচ্ছে সংশোধনের জীবন এটা হচ্ছে মানুষের ট্রেনিং এর জীবন যে হ্যাঁ আপনি ট্রেন হইলেন আপনি একজন মুসলিম প্রশিক্ষণ প্রাপ্ত মুসলিম আপনার নামাজ দিয়ে আপনার উপকার হইল দিন দুনিয়ার আমার কাছে আগে আল্লাহ আল্লাহর দিন আল্লাহর ফরোজ আল্লাহর আদেশ নিষেধ তারপরে অন্য কিছু আল্লাহ আকবর হ্যাঁ শুধু মন্তুর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহবর আসলে কিছু নেই मुस्लिम तकबीर अल्लाहर तकबीर तहरिमान मध्यम हे सराफा एक नतन मुसलमान আল্লা প্রশংসা আল্লাহ আল্লাহামিল্লা আল্লাহামদুল্লাহ বলতে পারবে হ্যাঁ বলতে পারবে সুবাহ আল্লাহ বলতে পারবে বলতে পারবে সুতরাং এই যে কালেমা রয়েছে আল্লাহ পাকের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 আমি কিছু যাই না বলছি আল্লাহ ফকের তকবির পড়ো হামদোসানা করো প্রশংসা করো আছে শব্দ যদি তোমার সাথে মানে কোরআন কিছু মুখস্ত থাকে তো পড়ো কারো যদি এমনটা হয় যে নতুন মুসলিম আর তার এখলাসটা কিভাবে মুখস্থ হয়ে গেছে আর মুখস্থ হয়ে গেছে কিন্তু তার সুরে ফাঁকা মুখস্থ নাই তো সেটাই আর না হইলে ফাহমাদ আল্লাহ আল্লাহ ঘোষণা করো হাল্লু আর আল্লাহ করো মানে বলেই নামাজ হয়ে যাবে ওই ব্যক্তির যে জাহেল কিছুই জানে না আর শিখার সুযোগ পায়নি। নামাজ জানতে পেরেছে ফরুশ নামাজ শুরু করে লা লাহিল্লাল আল্লাহবর দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে শুভানাল এগুলো দিয়ে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 क्षेत्र ना यको ठीक ना सो तेज कयाना क्यों शुद्ध फरज रुकन और बाकी गई एरा भूल उद्देश्य न আমার রিপিট করার প্রয়োজনটা কিন্তু অলরেডি জানাই আছে আপনার করলেন আপনি বা করতে পারছেন তাহলে বাকি যে কয়টা জানানোর নাই সেই কয়টা শিখাতে হবে আর এইটাই হয়েছে এই হাদিসে এই সাহাবির সাথে শেষ তাপ তাসাহুদের বৈঠক শেখানো হয়েছে হয়নি রুকুন ফরোজ সালাম শেখানো হয়েছে জানা হয়েছে লোকটিকে সালাম ফিরলো শেখানো হয়নি এইভাবে যে অন্য রোকনগুলি রয়েছে যেগুলি অলরেডি তার নলেজ আছে সুতরাং আবার বলার কোনো প্রয়োজন নেই যেগুলি জানে না বা যেগুলো ক্ষেত্রে বল করছে সেগুলি শেখানো যাক সংক্ষেপে ইহাদিসা সম্পর্কে যে কথাটি বললাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারপরে আপনার তাসাহুদের কথা নবীলামের উপর সালাতি ইব্রাহিমের কথা দুরুদের কথা বর্ণনা করা হয়েছে নবী কমি কখনো দুরুদ ছাড়া বা তাসাহুদ ছাড়া নামাজ পড়েননি সালাম ছাড়া কখনো নামাজ পড়েননি সালাম ফিরলেন না এমনি কোন একটা আবার কোন কথা আছে কিতাব আছে ফিকার কিতাব কি আছে জানেন যে সালাম ফরজ নয় ফরজ কি তাদের ভাষায় আল ও নিজের নামাজ বিপরীত কোন কাজ করে নিয়ে নামাজ থেকে বেরিয়ে যাওয়ার নিয়োগ করা আমার এখন পড়াও তাদের জন্য চলবে এটা হইল আর তারপরে সালাম ফিরা জরুরি নাই ফরজ নাই বলছে যে নামাজ বিপরীত কোনো কিছু কাজ করে নামাজের যেটা নামাজের মধ্যে সাধারণত অ্যালাউ নেই ওই রকম কোনো কাজ করে বেরিয়ে যান এর কোনো এক্সাম্পল তারা দিয়েছে এমন কি হাওয়া বের করে ইচ্ছা করে বের করতে তা আম্মাদা অনিচ্ছা করে করলে হবে না কারণ নামাজ পরিপন্থী জিনিস করল তার নামাজ থেকে বেরিয়ে গেল তাহ হয়ে গেছে বা তাসাহুদের সমান বসা হয়ে গেছে এখন ইচ্ছা করে আপনি হাওয়া খারিজ করে দেন অথ ইচ্ছে করে কারো সাথে কথা বলে নেন ইচ্ছে করে আপনি মোবাইলটা রিং হচ্ছে দেখছেন ভাইব্রেশন আছে নামাজ হয়ে গেল আপনার হয়ে গেল কন তাদের মশলাকে নামাজ হয়ে গেল কিন্তু নবীনের জিন্দগিটি কখন বিনা সালামে নামাজ পড়েনি তাহলে কি করে সব কাল্পনিক ফুতুয়া আহ ফিকার কেতাবে লিখলেন আর তারপরে সেটাকে মানুষের ব্যাপারে ফরুজ করে দিলেন नाम पढ़ते कि भाव भाष्यकार ओ हादीसा अब तकबीर ताहरियाराफातिहा पढ़ रुकु कर इतमान धिर स्थिरतारेपर रुकुखे आते दाड़े सेजदा कर धिर स्थिरता अवलम्बन कर दो सेजदार मजखने बस स्थिर हो बस तृत्य सेजदा कर स्थिरतारेजदा कर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 যে দুয়াগুলি এই মর্মে বর্ণিত হয়েছে সবগুলিতে শুধু দুয়া আছে ঠিক না খাতা এতে দুয়া আছে তো আমাদের দেশে প্রচলিত এই আউজবিল্লাহ পড়েন তার পড়েন হইলিমার পরে সানা এক কথা সানা শব্দটা কেন আসলো এই রহস্যটা জানেন এই আসলে যে ওরা যেটা পড়ে আবু দাউদের হাদিসের উপর আমল করে সুহানকা আল্লাহমার আকাসমকা জাদুকা ওলা এটা যেহেতু আল্লাহমূলক বাক্য এতে স্থানা রয়েছে আল্লাহ প্রশংসা রয়েছে সুভাহান প্রশংসা রয়েছে এটা কিন্তু আল্লাহ কাছে কোনো যাচ্ছা নেই চাওয়া তো এই যেহেতু এটাই পড়ে কি দিয়েছে সানা দিয়েছে কিন্তু সানা নামটা একেবারে সংকীর্ণ নাম হচ্ছে না এমন কথা নাই আবু দাউদের হাদিস বোারি তো ফরোজ নামাজনা করতেন ফরজ নামাজ বলে হাদিস উল্লেখিত রয়েছে ওই হাদিস গুলো তাবিল করে বলেছে না না ওইটা নফলে ওটা ফরোজে না এটাও তাদের একটা ভুল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 আর যদি এটা সানার জায়গায় তাকবীর এক নম্বরে সাহি বুখারি হাদিস সবচেয়ে বেশি আল্লাহবাইন হ তারপর দুই নম্বরে ওজাহ ফাতে এটা তাকবীরের পরে আসছে সামনে হাদিস এরপরে একটা হাদিস তারপরে ওই হাদিসটা আসবে এই মর্মে দুটি হাদিসেম নামাজ শুরু করতেন কাবার ডিটেলস রয়েছে তাকে বীর দিতেন আল্লাহ আকবর তারপরে বলতেন ইনি ওয়াজি ফাতার তাহলে কত স্পষ্ট হাদিস যে এই অজাহাত অজিয়া কোথায় পড়তে হবে তাকবীরের পরে পড়তে হবে আর যদি পড়া হয় তাহলে তাহলে আল্লাহবাইনি পড়েন আর অজাহাত অজিয়া পড়েন অথবা সুবাহ পড়েন আর অন্যান্য দোয়াগুলি আছে পড়েন पड़ा। पड़ा। करा। आ, बुके हाथ बाधा आ, तार आ, रुकुते मजबूत बैठक नियम कार्य सब सुन्नाथ मुस्तहा जिन जी नाम मध्य तीन रकम हज सम्पर्क आलोचना करते गई सम्पर्क रखु फरज क्षेत्र छड़े देवज हम नामिल वज रही है चौदह टे आठबात আর যদি অনিচ্ছা কৃত ভুলে যায় যেমন প্রথম তাসাহুদ প্রথম তা সাহুদে বসতে ভুলে গেল বসলো কিন্তু আত্মা হাত পড়তে ভুলে গেল। এরকমটা হইতে পারে হতে পারে অনেক সময় এরকম ভ্রম হয়ে যায় तक ख्याल हो आंद पढ़ा दे ते बस छुट्टे अजेब जी छुटे जाए अनिच्छाकृत नाम घाटती पूर करतेन्नत छाड़े तरह नाम दुरबल नामी कमे और इच्छे करन्नत छाड़े विशेष को गोड़ाम पालन करब ना अथचान गए তাহলে সে ইচ্ছে করে রসুল আলীম ওরা সতর্ক সাবধান হয়ে যাক আল্লাহ আনাম রেহী যারা রসুরামের বিরোধিতা করে জানছেন যে এইটা শুননা আপনি জেনে গেছেন দিব্যোকের মতো আপনি জেনে গেছেন যেটা শুননাতে কোনো সন্দেহ নেই তারপর না না করব না করব না তাহলে সাবধান হয়ে জানান তোসিব ফিতনা হয় আপনার ফিতনা আসবে আজাবন আলিম অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আসবে ফিতনা তাসির করেছেন মুফাসরিনগণ যে দুনিয়ার বালা মুসিবত আসবে আজাম আসবে আর না হলে আফের আজাব শাস্তি দুনিয়াতে যারা কাজ করে যারা সন্ন্যতী নামাজ পড়ে বিভিন্ন এসব ভুল ফসল তার শাস্তি দুনিয়া আর যদি দুনিয়াতে শাস্তির নেওয়া আসে খুব সুখে কেটে গেল বিবাদ মুক্ত জীবন কেটে গেল তাহলে প্রতীক্ষায় থাকো আজাবন আলিমের যদি জানার পরে সন্নত বিরোধিতা করো যে জানে না মাজুর জানে না যেমিন হয়তো মাফ করবেন যারা জানার হয়তো সুযোগ পায়নি তাদের কোন ক্ষেত্রে শুননাত মুস্তাহাবের ক্ষেত্রে কিন্তু দিনের স্পষ্ট বিষয় ওগুলোর ক্ষেত্রে আবার এক চিন্তার বিষয় রয়েছে যে এগুলি জানা যেহেতু ফরজ ছিল মোটামুটি তো জানা উচিত ছিলি রুকুন গুলিবাদুলি ইত্যাদি তিনি বল রসুল আমি রসুলকে দেখেছি কতদূর পর্যন্ত হাজুয়া মনকাইহ দুই কাঁত বরাবর হাজ মানে বরাবর আর মনকেব হচ্ছে এটা আল্লাহ প্রসিদ্ধ হাদিস আব্দুল থেকে বর্ণিত হয়েছে তিনি বলছেন যে মানকে কাঁধ পর্যন্ত উঠত তাহলে এটা একটা সন্ন্যর তালিকা আপনি আল্লাহ আকবর এতটা যথেষ্ট আর একটা হাদিস রয়েছে যে এলা শাহমাতে উজনে কানের লতি পর্যন্ত আপনার কানের লতি পর্যন্ত কিন্তু কান ছোঁয়া নাই কান ধরাও না যেমন আমাদের দেশীয় তোবা কান ধরে এইরকম নাই আর এইরকমও নাই এগুলো সব বিধাত এই বিধাত এই বিদাত। হ্যাঁ আর না কাম ধরে সবগুলি তাহলে কান কানের একটা হচ্ছে যে আপনার হাতের উপর ভাগ কানের লতির কাছে এইভাবে গেল আর একটু উঁচা উঠলো এটাও করতে পারেন আপনি কোনো অসুবিধা নেই আর যদি তার নিচে একটু নামে আর কাঁধ বরাবর শুধু হলো যতটা কাঁধ ততটা আপনার হাত উঠলো হাত হাতকে মজবুত করে বাঁধতেন আমকানা মানে মজবুত করে বাঁধা তাহলে হাতকে ঢিলা ফাসকা করে রাখবেন না হাঁটুর ওপর রেখে দেখেন অনেক লোককে এরকম দেখা যায় যে আসলে তার এমনি ঝুঁকে আছে এই হাঁটোতে ভর দি আর একটা এমনি শুধু রাখা আছে কিন্তু বডি নিজেই দাঁড় করে রেখে হ্যাঁ হালকা করে রাখা না হালকা করে রাখবে না ওতে একবারে ভর দিয়ে মজবুত করে হাঁটুর দুটো ধরে থাকবে এখানে লোক ওই মজাবের লোক ছিল না এইরকম যদি কিছু মশলা মশাই ইতলাফ থাকে অন্তরে ফাটল নেই দন্দ নেই কলহ নেই গোড়ামি নেই তাহলে ইখতলাফ এত নিন্দনীয় নয় হতে পারে দলিলের ভিত্তিতে যদি দৃষ্টি দৃষ্টিভঙ্গির পার্থক্য যদি দিমত হয় তো এতে কোনো দোষের কথা নাই প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ তিনি রুকু করতেন কেমন করে জানেন কে বলতে পারেন নবীলাম প্রথম দিকে করতে বলেছেন তারপর এটা রোহিত হয়ে গেছে মানুষও হয়েছে তার কাছে এই নলেজটা পৌঁছেনি যে মানুষ হয়ে গেছে সারা জীবনটা ওই ততবিক করে নামাজ পড়েছেন দেখাও দিকে ওইটাও দেখা যেটা রোহিত হয়েছে কিন্তু মাস তৈরি হয়নি যে আবদুল্লাহ মাসুদের নামে মাসুদি একটা দল তৈরি হলে একটা মজাব তৈরি হয়নি দুটা দুই গুরু হ্যাঁ নামাজের মধ্যে দুই একটা মাসলা ইত্তেলা বাজে সেই জন্য আলাদা এই মজাব আলাদা এই তৈরি আলাদা এভাবে কেন পড়বে আমাদের মসজিদে আসেন আমাদের মতো পড়তে হবে এগুলি হচ্ছে বড় আপত্তিকর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 কোন কিছু নেই যদি কারো একতলাভ থাকে অজ্ঞতার কারণে হোক অথবা দলিলের ভিত্তিতে আপনাকে বুঝাবার চেষ্টা করবে যে না এটাই দলিলের ভিত্তিতে ঠিক এতটুকু কিন্তু না না তুমি এরকম অফায় না সুতরাং আমাদের মসজিদ আসতে পারবো না হ্যাঁ হাত বাঁধছো সুতরাং আমাদের মসজিদ আসতে পারবে না এটা কোনোদিন সৌদি আরবে শুনেছি কিন্তু দেশে বুকে হাত বেঁধে দেখেন মাথা খারাপ হয়ে যাবে বেনামাজি রাস্তায় বসে আছে আর ওদের নামাজে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে কি ঘর আমি এইগুলি হচ্ছে আপত্তিকর ওফার রাখু বাদে মা জাহল বাইয়নাথ ওদের মতো যারা তার দৃষ্টিভঙ্গি আলাদা দলিলের ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি আলাদা এই মশলাটার ক্ষেত্রে আর দলিলের ভিত্তিতে আমি যেহেতু বোঝার চেষ্টা করি সেও বোঝার চেষ্টা করে দলিলের ভিত্তিতে তাহলে কোনো আপত্তি নেই সেই রকমই ছিল সাহাবাইকার আপনারা দল পাকিয়ে নিয়েছেন গোড়ামি করেছেন হ্যাঁ অন্ধ হয়ে গেছেন আর তারা অন্ধ ছিলেন না যার যেটা ইস্তেহাদ ছিল সেই মোতাবেক আমল করেছেন আর যখনই হক কথা পৌঁছে গেছে সাথে সাথে সাদরে তারা গ্রহণ করে নিয়েছেন তাহলে রুখুতে গিয়ে হাঁটুতে মজবুত করে হাত রাখতে হবে হাসারা যাহারা হোক তারপরে ঝুঁকিয়ে নিতেন তাহলে হাসারা মানে হচ্ছে হানা মুড়ে নেওয়া পিঠকে মুড়ে নিতে হবে এমন ভাবে মুড়ে নেওয়া যে আপনার পিঠ পিঠটা একেবারে যেন বড় হয় ও হয়ে না থাকে এইরকমও না হ্যাঁ ওপরে উঠিও রাখবে না নিচেও নামিয়ে রাখবে না মাথা নিচের দিকে নেমে গেছে কিছু লোকের রুকু আর কিছু লোকের রুকেনা যখন রুকু থেকে মাথা উঠালেন ইস্তাওয়া তখন সোজা হয়ে গেলেন একবারে সোজা কেমন সোজা হইলেন হ্যাউ ফাকার মাকানো কি প্রত্যেকটি হাড়ের জোড় গ্রন্থি কোথায় পৌঁছে গেল মাকা নাহ নিজ নিজ স্থানে পৌঁছে হাদিসের অংশটা ভালো করে শুনে রাখেন আর যারা দলিল মুখস্থান মুখস্থায় এই হাদিস বা গ্রন্থি কি হয়ে গেল আপন আপন জায়গায় ফিরে চলে গেল আপন আপন জায়গায় ফিরে চলে গেল সাধারণ একটা অর্থ হচ্ছে যে সোজাহে দাঁড়িয়ে গেলেন হয়ে গেল সোজাহে দাঁড়াইলে এভাবে দাঁড়াইলে হাত ছেড়ে দাঁড়ালো কি হয়ে গেলো আপন আপন জায়গায় ফিরে চলে গেল না কিন্তু সৌদি আরবের আলমাইকেরাম বাহানা বেলা তারা বলছে যে না আপন আপন জায়গায় চলে যাবে মানে আগের অবস্থায় যে ছিল ওই অবস্থায় চলে যা রুকুর আগে কোথায় ছিল হাত बुक सूत एक नासमी रुकुर पर बुके हाथ बाधा हाथ बाधा सम्पर्क दलिल ग दलिल गई रकम सही गईर एग, आर... सर सही दल गुक हाथ बांधते मर्मे हादीगुली रही हम गैर शाही सही जई दुर सूत रुकुर पर हाथ बांधते हैं हाथ ऐडे बाकी एखानकार আর হানা তারা বলছেন যে তবে তারা বলছেন অতপর যখন সেজদা করলেন তখন নিজ দুই হাত রাখলেন গাইরা মুফতারিস বিছিয়েও না ওলা কাবেজ আর দুটোকে গুটিও না পেটের সাথে জড়িয়ে শেষ পাশে করে নামাজ পড়তে বসেন কিন্তু অনেকের ভুল আছে অনেক সময় বেখিয়ালিতে থাকে শেষ দা করেছেন আর জায়গা আছে টাইট যদি জায়গা এইদিকে মুসল্লিদিকে মসাল্লিতে তাহলে কষ্ট দিন আবার এইরকম কিছু বেআ আছে আল্লাহ রে আল্লা রে আগেই চলে যাবে ফট করে নাকি কষ্ট দেওয়া হারাম আর সন্নদ পালন করা উত্তম কথা বোঝা গেছে উত্তম করতে গিয়ে কষ্ট দেবেন এইটা যে অজ্ঞতা আর না হলে বেআ এইরকমই হাজরা আসের চমা ব্যাপারটা আর হজের সময় রমজানে যাব আর চুমা দিব লাইন দু ঘন্টা লাগিয়ে থাকবো ধাক্কা ধাক্কি করব ধাক্কা খাবো ধাক্কা দিবো সব গুনার কাজ গুনার কাজ করা । তালে হাত কে বিছাবেন না বিছানো নিষেধ আচ্ছা নবীল এই নামাজ শুধু পুরুষদের জন্য নাকি বলেন এই হাদিস বুঝলেন না আরো শুনে নবীল আর এক হাদিস রয়েছে ওয়ালাফতের কুকুর যেমন হাত পেড়ে বিছিয়ে বসে ওই রকম করে বুঝবেন না ওইরকম করে বুঝবে না ওরকম করে চিন্তা করবে না করবে না কুকুরের সাথে তুলনা করা হয়েছে নিষেধ করতে গিয়ে কুকুরের কথা বললেন কি জন্য যাতে করে ঘৃণা সৃষ্টি হয় এমনিতে শুধু বলা হয়নি বিষয় না বললেই তো চলতো কিন্তু এফতেরা সালকাল কুকুরের মতো করিও না তার মানে এটা অভ্যাস বদ যেমন সম্মতন পুরুষদের জন্য সুতরাং পর্দা করবে সেই জন্য উঠানে নামাজ পড়বে না বারান্দায় নামাজ পড়বে না বা ঘরের দরজার সামনে বাইরে থেকে লোকেরা চলছে দেখতে পাবে ওইরকম জায়গায় নামাজ পড়বে আড়ে নামাজ পড়বে ঘরের কোনায় যাতে নজরে না এটা হচ্ছে পর্দার মধ্যে থাকা আর সুত্রার সাথে নামাজ পড়া আড়ে নামাজ পড়া হচ্ছে খাস এমন একটা যে জায়গায় না আসুক এরকম জায়গায় তার মানে সুন্নতের খেলাফ নামাজ পড়ার বলতে বেশি পর্দা আছে ওই রকমই শেষ দাতে গিয়ে মহিলারা নিতম্ব উঠাবে না বসে রেখেছে হ্যাঁ বলছে এতে পর্দা আছে পর্দা আছে আর নামাজ শিখাবে সামনে করলেন তার মানে শেষদায় যখন যাবেন তাহলে দুই পায়ের আঙ্গুল খাড়া করে রাখবেন যাতে কি হয় কেবলা হয় যদি এরকম হয়ে যায় কেবলামুখী হল না তাহলে তখন বাম পায়ে বসতেন দাঁড় করে দিতেন প্রথম তাসাহদে দুই তাসাহ বিশিষ্ট নামাজ যেটা প্রথম তাসা হতে বসার পদ্ধতি দেখেন কি করতে হবে সন্নদর দ্বিতীয় নিতম্বর বসা ওটা মানে নেই মালিক মজাবে দুই তাসা হতেই ওই পরের বসাটা হ্যাঁ হ্যাঁ শেষ তাসা হতে শেষ তাসা হতে নিতম্বকে রেখে দিয়ে আর বাম পাটাকে ডান দিকে বের করে দি আর এটা খাড়া রেখে দেখছেন না এটা হ্যাঁ হানাফিরা করেছে বলছে এটা মহিলার বসা মহিলা নামাজ পড়লে এটা বসবে কারণ একটু একটু পর্দা হইল পর্দার যুক্তি দিয়ে সন্ন্যতের খেলাফ নামাজ পড়ে এইরকমই কিছু হামবেলি ফতুয়া এই রকমই আছে যেগুলি সহিদ এর খেলাফ সহিদ এর পার্থক্য নেই হ্যাঁ তেল আওয়াজ জড়ে করবে না সেটা আলাদা কথা তাদের কাপড় লেবাস সেটা আলাদা কথা কিন্তু তারিখা নামাজ আদায় করার তরিকায় কোন পার্থক্য নেই আওয়াজ মহিলারা মারায় পর্দার আড়া থেকে চাইতে পারো তাহলে কথাবার্তা বলা যেতে পারে। দোকানে কেনাকাটার জন্য মহিলা আসলে কথা তো শুনতে পাচ্ছেন প্রয়োজনের জন্য আসবে কিন্তু প্রয়োজন না থাকলে এরকম করবে না তারপরে পায়ের তলাদে ঢুকালেন সামনে একটু আগের দিকে বেড়েছে ওয়া নাস ওখরা আর দ্বিতীয়টাকে কি করলেন মানে ডান পাড় করে দিলেন ওয়া কদা আলা আদা আর নিতম্বের উপর বসলেন মাক আজকালকার নতুন আর বিত নবী সালাম নিতম আখরা জল বোখারি হাদিস টিসি বুখারিতে রয়েছে তাহলে এই হাদিস তার স্পষ্ট হয়ে গেল যে কিভাবে বসা বসার তরিকা আর এটা হচ্ছে সুন্নত তরিকা প্রথমতা শাহুদে কেমন বসতে হবে দ্বিতীয়তা শাহুদে কেমন বসতে হবে এটা হচ্ছে সোনাৎ আর বাকি যারা এই সোনক করেন কারণ এই ক্ষেত্রে সুন্নত কে ছিঁড়েছে সময় আজকে যথেষ্ট হয়ে গেছে এখানে আজকে দাস শেষ করছি আল্লাহ ফাকরুল্লা আলম যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করেন ভুল ভ্রান্তি মাফ করেন আল্লাহাকান করেন আর যে কোনো আর ব্যক্তি পূজা থেকে আল্লাহ মোহাম্মদ ও সাহেব কারো কোন এক সাহাবীর পায়ের একটা অংশ বা কোনো এক অংশ কি ঠেকছিল চমকিচ্ছিল নবী সাল্লি সাল্লাম তাকে উজু পুনরায় উজু করতে বলছিলেন ভিজিয়ে নিলে হবে না উজু করো আই দিল উজু আবার উজু করো গুরুত্বপূর্ণ প্রশ্ন সৌদি আরবে এমামরা খুদবা পড়াইতে যে আসেন জুমার দিনে তো থেকে আসেন আর এসে সরাসরি খুদবাই উঠে যান ঠিক না এইভাবে সামনে মগজে রেখে হাদিসটা বুঝার চেষ্টা করতাম ছাত্র জীবনে হাদিসটা বুঝতে পারতাম না আর হাদিস আছে এজা খারা যখন বেরিয়ে আসবে এম বেরিয়ে কোথায় আসবে এমন তো আছে বসে শব্দ বাক্যটা বুঝতে পারতাম না ইসন আসার পর যখন দেখলাম জানা না এমাম বেরিয়ে আসে ওই দিক থেকে তখন বুঝতে পারলাম যে আসলে এমামের তালিকাটা হচ্ছে যে ওই দিক থেকে এই উঠে যাবে খোদবাতে এটা সন্ন্যত এটা সন্ন্যতের খেলাফ কাজ নাই আর তারপরে আর একটা কথা যদি এমাম অধিকাংশ এমাম সম্পর্কে আমি জানি যে ওরা মেহরাবে বসে থাকে মেহরাবের ওই দিকে রুম করা আছে ওদের প্রত্যেক জায়গায় আমি দুবাইয়ে গেলাম দুবাই এমাম সাহেবের সাথে ঢুকলাম যে জসজিদের এমাম তো ওখানে গিয়ে দেখলাম যে জায়গা করা আছে বস বসে ওখানে নামাজটা পড়ে বসে আছে তারপর টাইম হলো তখন উঠলো আমি অনেক জায়গাতে কুয়েতে যেমন নামাজ পড়েছি ওই রকমই সিস্টেম আর যদি ঠিক টাইম হয়ে গেছে আর নামাজ পড়ার টাইম নাই। তাহলে সরাসরি গিয়ে খুদবা শুরু করে দিল যেহেতু মসজিদে বসল না খুদবার ইয়েতে মেম্বারে বসল সেই জন্য আর তখন নামাজ নেই তারপর এই নামাজ শুনল এই নামাজের শুননাতে মক্কাদা জি হ্যাঁ নবী করেছে। এই ক্ষেত্রে আলমারা বলেছেন যে এমন কিছু যদি ছুটে যায় আপনার পক্ষ থেকে এই জিনিসগুলি এমাম বহন করে নিবে সুতরাং বাকি যখন দুই ডাকাত পড়ছেন তখন আর আপনার এমাম নেই ওই দুই রাগাতে যদি ভুল হয়ে থাকে তাহলে পাগলের মতন হয়ে যায় যদি আল্লাহাদ चिकित्सा जमजमेल पान दम कर दम कर चेस्ट कर फुक चेस्ट करें प्रत्येक रोगे शेफा खास ना जो जी ने आशंका है आशंका তাহলে ওই আয়াতগুলি পাঠ করে আপনি এলাজ করবেন যে আয়াতগুলিতে জিন শৈতান অথবা স্যার জাদুর কথা রয়েছে আল্লাহ আল্লাহ সেফা দেবেন কোনো নেই কেননা প্রত্যেকটি আয়তের রয়েছে কোনো সন্দেহ নেই